টিভি বাংলা মানবতার সমাধান আহ্লাহ আল্লাহ محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا الله السلام عليكم ورحمه الله وبركاته दूरों का दर्शक श्रोता जरा जो अवस्थान आयोजनभोग तरह सक सलम और शुभे सुप्रिय दर्शक श्रोता इी आकदा ऐसुरे पर्वभित अनेकगुल आलोचना अपने सामने इतिम्धे उपस्थापन करती दर्शक श्रोतर दृष्टि आकर्षण कर আল্লাহ সুবাহনাহতালার আকার আছে না নাই সেখানে আদিল্লা ভিত্তিক উপস্থাপনা আমরা পেশ করেছি আল্লাহ সুবাহন আহতালার আকার আছে কিন্তু কেমন তা আমরা জানি না পবিত্র কুরআন এবং সাহিদের অসংখ্য দলিল আপনারা আলোচক বৃন্দের মুখ থেকে শুনেছেন পক্ষান্তরে কিছু মানুষ যারা বলে থাকে আল্লাহর আকার নাই আল্লা নিরাকার তাদের কিছু যুক্তি কিছু উক্তি পরিবেশিত আছে সমাজে তার নিরসন কল্পে আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে আমরা প্রমাণ পঞ্জি আজকে উপভোগ করবো উপলব্ধি করব। আসুন এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন বিজ্ঞ আলোচক মণ্ডলীর সঙ্গে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দেই। আজকে এসেছেন শেখা আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং রয়েছেন শেখ আকরাম উজ্জামান বিন সালাম। السلام عليكم ورحمة الله وبركاته اي مونا رو روح چهن شيخ مجفر بن محسن السلام عليكم ورحمة الله وبركاته اشن امرأ যে ببنام ভিতরে بطره আছে সমাজের একটি جهر اكتی برحوت مسلم جانو گوشتی چه اللہ কিন্তু কিছু যুক্তি কিছু کن রয়েছে کچو সেগুলা کچو اوپتی روح چه اشن شگولا نراسن کل په اسلام کی بوله چه اما در بگوالو چک আমরা অবগত হই প্রথমে যাচ্ছি শেখ জামানের কাছে আমাদের এই আসরে উপস্থিত বলিষ্ঠ দলিল কোরআন এবং সন্ন্যাস থেকে আমরা যে প্রমাণ পেয়েছি এতে যথেষ্ট যে আল্লাহ তুবরকতালা নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট তবে তার আকার কেমন আমরা সেটা জানি না ইনশাল্লাহ আল্লাহ তো বরুকালা জান্নাত নসিব করলে সেখানে পরকালে আমরা দেখব এরপরে আমরা যে জিনিসটা বলিষ্ঠভাবে বলেছি যে কোরআন সন্নাতে কোথাও এই মর্মে দলিল নাই তবে যারা নিরাকারবাদী তারা অনেক সময় আমাদের সাথে বিতর্কে লিপ্ত হয়েছেন বিতর্কে লিপ্ত হইতে যে। তাদের মুখ থেকে কোনো দলিল আমরা পাই নাই তবে কিছু উক্তি এবং যুক্তি পেয়েছি তার একটা ওনারা প্রথমে যেটা বলেছেন যে যেহেতু আল্লা তর কতলাকে আমরা আকার আকৃতি বিশিষ্ট বললে তার আকার আমরা সব্যস্ত করতে পারি না কেমন এটা বলতে পারি না তার চেয়ে আল্লাহকে নিরাকার বললেই এই ধরনের প্রশ্ন থেকে আমরা বেঁচে গেলাম আমি সেই ভাইদের যেহেতু এটা যুক্তি এর খণ্ডন যুক্তি দিয়েই হবে দলিল তার সাপোর্টে তা আছে। আমি সেই বন্ধুদেরকে সেই ভাইদেরকে বলবো যারা এই যুক্তির কারণে এই ভ্রান্তির উপরে অটল থাকছেন আমি বলবো যে আমি আপনার বন্ধু আপনার পাশে বসে আছি তখন আমি আকার আকৃতি বিশিষ্ট যখন আমি দূরে সরে গেলাম চোখের আড়ালে চলে গেলাম তখন কি আমাকে নিরাকার বলা যুক্তিসঙ্গত না কি আমি বলবো যে বন্ধু আমার আকার আকৃতি বিশিষ্ট কিন্তু আমি দেখি না দেখেনা এমনটি তো আল্লাহর ক্ষেত্রে আমাকে আকৃদা পোষণ করতে হবে আল্লাহ তো বর হচ্ছেন আহমুল অমুর প্রথমে কোরআনের শুরুতে অতএব দেখছি না বলে নিরাকার বলা এটা কখনো যুক্তি ভিত্তিক কথা নয় এই কথা আর জিনিস যোগ করা যায় আত্তা আছে আত্মাটা কখনো কি দেখে সেগুলো তো অবশ্যই অনেক আমার আত্তা আছে তারপরে আকার কেমন আমরা দেখতে পাই না অনেক বিষয় আছে যেগুলো আরেকটা তারা আঁকিদা পোষণ করেন যে আল্লাহ বড় কতলা কে যদি আমরা আকার আকৃতি বিশিষ্ট মনে করি হাত আছে পা আছে আল্লাহর সুরত আছে তাহলে মখলুকের সাথে আল্লাহর একটা সাদৃশ্যতা হয়ে যায় মখলুককে আমরা সত্তা বিশিষ্ট দেহ বিশিষ্ট বলছি হাত পা বিশিষ্ট বলছি আর আল্লাহকেও বলছি হালেক মখলুককে আমরা যেন একাকার করে ফেলতেছি তা এটা আল্লাহর পবিত্রতা রক্ষার ক্ষেত্রে আমরা নিরাকার বলি এই হলো তাদের সংশয় তাদের উদ্দেশ্যে বলা হবে যে আমাদের হাত আছে বানরের হাত আছে আমি আর বানরকে একাকার হয়ে যাই আরেকটু যদি আমরা বলি আমার চেহারা আছে গাধার চেহারা আছে গাধার আমি কি এক হয়ে গেলামের নামে মিল থাকার কারণে যদি এক না হয় তাহলে কিভাবে এটা তো অবশ্যই যুক্তি ভিত্তিক কথা নয় বরং এটা যুক্তি বহির্ভূত আরেকটা তারা যেটা কথা বলেছেন আসলে দলিল না থাকলে কথা ভুল হয় আল্লাহ এবং আল্লাহর রসুল ভুল বলেননি। কিন্তু মানুষ যখন বলবে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বহির্ভূত নিজের বানানো কথা ভুল হবে হবে একটা যুক্তি দিয়ে একটা কিছু প্রমাণ করতে যে এর সে জঘন্য কিছু প্রমাণিত হয়ে যায় যেমন ওনারা বিতর্কের সময় বলেছিলেন যে যখন আমরা দলিল দিলাম যে আল্লাহকে পরকালে দেখা যাবে দিদারের বিষয়টা বহু অসংখ্য দলিল দ্বারা প্রমাণ করেছে তখন ওনারা বলেছেন কি যে তার সিফাত গুলোতে কামেলা আল্লাহ পরিপূর্ণ তার সমস্ত গুণ হলো পরিপূর্ণ আল্লাহ রাকে আজকে তিনি হবেন। একটা পাথর কে পাওয়ার পরে বললো যে এটা আমার রব এরপরে যাওয়ার সময় দেখা গেল যে ওর ভালো আর একটা পাথর তখন এটা ফেলে দিলো যার পর কথা শেখ মুজর মহসিন আকারের কথা তো জানিয়ে দিয়েছেন এখন কেমন তার আকার এটা বলতে পারবো না দেখে একবারে যেটা জানানো হয়েছে কোরআনে আমরা আয়াতে পাই সেটা কিভাবে অস্বীকার করে এখানে সে একটা বিষয় আপনার কথা যোগ করি সেটা হলো যে আল্লাহর পরিচয় আমি আপনার কাছ থেকে ভালো পাব পৃথিবীর করে বিদ্যানের কাছে ভালো পাব। আল্লাহর পরিচয় আমি আল্লাহর গ্রন্থ থেকে নিব আমি অন্যের কাছে দ্বারস্থ হব কেন দ্বিতীয় পরিচয় আল্লাহ রব্বুর আলমের পরিচয় আমি নিব আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ সাল্লা সালামের কাছ থেকে আমি দ্বারস্থ হলাম কেন বিদ্যানের কাছে দ্বারস্থ হলাম কেন পরিচয়ে আল্লাহ নিজেই বলছেন যে আমার চোখের সামনে মোসাম লালিত পালিত হয়েছে এটা কেন বললেন আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ যে এখানে কোরআন যেখানে ভাষ্য দিচ্ছে এ ভাষ্য বিশ্বাস করতে হবে দ্বিতীয় কথা হলো এই শব্দের আপনি ইচ্ছাধীন কোনো ব্যাখ্যা করতে পারবেন না এবং ব্যাখ্যা করার সুযোগ নাই এখানে আমরা চোখের কথা বললাম কানের কথা বললাম চোখের কথা বলেছি মুখের কথা বলেছে পায়ের কথা বলেছে কিন্তু আল্লাহর কান আছে সেটা কিন্তু বলছি না কারণ কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলমের কানের বর্ণনা দেননি তবে তিনি এবং বাসির সর্বদ আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কিছু যুক্তির কথা বলছি যে যুক্তি আসলে সচেতন মানুষের কাছে টিকে না এরকম যুক্তি যদি আমরা সচেতন হোসের মানুষের কাছে পেশ করি যে আল্লাহ নিরাকার তার এগুলি প্রমাণ তাহলে ওগুলো নিশ্চিত মানুষ বলবে এগুলো বোকা মানুষের কথা আর তা বলবেই কেননা আল্লাহ তালার আকার আকৃতি আছে তার একাধিক প্রমাণ যেখানে আমরা বলছিলাম যে বিচারের মাঠে আল্লাহ আল্লাহতালা বান্দার সাথে মুখামুখি কথা বলবেন যেখানে কোনো অন্তরাল থাকবে না ওই বিষয়টিতে আনাস রাজি আল্লাহ তালাহ বলেন একদা আল্লাহ রসুল আমাদের সামনে হেসে উঠলেন हैसे उठे स अल्लाह रसुलजादीपालक तर्क विर्क कर जातर पर आपने उपस्थापित हब इनशाला तक असलम अरहमद Allah ho ya rabbi ya allah The prodigy dai of Islam Faridh Naik I challenge any human being to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 दर्शक श्रोता सामान्य समय बिती नहीं जरा संगे आकल के অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিরতির পরে আবার বিষয়টি অবতারণা করে যে সমস্ত ঠুন একটা দলিল দস্তাবেজ পেশ করেন সেগুলো যে কখনো গ্রহণীয় নয় সে কথা হচ্ছিল আসুন শেখ আবদুরা জুসুফ আপনার বলছিলাম যে আল্লাহ তালার মুখামুখি কথা বললেন তর্ক বিতর্ক তার বাস্তবতাই ফায়াকুল বান্দা বলবে ইয়ারাবি আলাইসা ও আদানি আন্লা তাজলিমনি হে আমার প্রতিপালক আপনি কেউ অদা করেননি যে আপনি আমার প্রতি অন্যায় জুলুম করবেন না ফায়াকুল আল্লাহ তালা নাম তখন আল্লাহ আল্লাহতালা বলবেন হ্যাঁ আমি তোমার সাথে অদা করেছি যে তোমার প্রতি আমি কোনো জুলুম করব না अलइसा बी शाहिदान अलदा तो कथा तुम्हारे सामने हिसाब नई पासाम का सम्मानी लेखकग्रंथ आथेष्ट तक व्यक्ति बोल लकबाल अलाइया शाहेदान इल्लाम नहीं आज तो कारो सी ग्रहण करब ना আমি নিজেই নিজের সাক্ষী আমি কারো সাক্ষী গ্রহণ করব না তখন আল্লাহ বলবেন হবে ঠিক আছে। তুমি তোমার জন্য আজকে সাক্ষী হিসেবে যথেষ্ট। তো আল্লাহ যতবার বলবেন যে আমি কি সাক্ষী হিসেবে যথেষ্ট নই ততবার বান্দা বলবে যে না আমি কারোর সাক্ষী বিচারের মাঠে গ্রহণ করবো না ফাইরুল কালামা মেরারান মানে শতবার जत बारल्ला नई तरह बंदा सी ग्रहण कर मुख बंद अंग प्रत्योग कथा बला तक अंग प्रत्यंग कथा तक से दुख प्रकाश कर रसुल्लाम আল্লাহ বিচারের মাঠে একজন মানুষকে নিয়ে আসবেন সমস্ত মানুষের সামনে আলাই হে তিসিনা সিজিল্লা এরপর আল্লাহ নিজে তার সামনে নিরানব্বইটি তার কর্মের ভলিউম পেশ করবেন কুল্ল সিজিল্লিন মিসল মাদ বাসার আর প্রত্যেকটা খাতা হবে তার চোখের পাওয়ার যত পর্যন্ত যাবে এবং নিরানব্বইটি খাতা হবে এগুলো আল্লাহ তার সামনে পেশ করে বলবেন মুখামুখি আহ তুল হাজি তুমি কি এই খাতাগুলিতে যা লেখা আছে তার মধ্যে কিছু অস্বীকার করছো কি ফায়াকুল্লাহ এরাবি তখন সে বান্দা বলবে না আমার প্রতিপালক এগুলো আমি অস্বীকার করছি না তখন আবার আল্লাহ বলবেন আমার লেখকেরা কিছু অন্যায় করেছে তুমি মনে করছো ফায়াকুল্লাহ ইরাবি তখনও বান্দা বলবে না হ্যাঁ আমার প্রতিপালক আমার প্রতি অন্যায় করেছে এটা আমি বলছি না ফায়াকুল্লাহতালা আল্লা কা হজরুন তখন আল্লাহ তালা বলবেন তাহলে এবার তুমি বলো কোন আপত্তি আছে কিছু বলতে তখন আল্লাহ হ্যাঁ তোমার জন্য আমার কাছে একটা আছে তখন একটা ছোট কার্ড বের করবেন আল্লাহ তার সামনে कार्ड करते देखा जामी आसो तुम्ड और तुम्हारे पाप निरानबीम ओजन तक लोकटी हे हमारतिपालक्डर साथ ही विशाल খাতার কি তুলনা কি আর এই নিরানব্বইটি ভলিউম এক পাল্লাই রাখা হবে দেখা যাবে যে কার্ডের পাল্লাটা ভারী হয়ে গেল আর ওই যাতে নিরানব্বই ভলিউম আছে সেটা একবারে হালকা উপরে উঠে গেল যে কিভাবে আল্লাহ এবং তার বান্দার মুখামুখি কথা হবে নিরাকার এখানে কোনো প্রশ্ন আসে না অত্রহাদিস গুলি খুব স্পষ্ট ভাবে প্রমাণ করে যে আল্লাহ এবং তার বান্দার মধ্যে মুখামুখি কথা হবে সংশয় শুরু করা যায় হ্যাঁ একটা সংশয় যেটা আমাদের সরাসরি আল্লাহ একটা সম্প্রদায় তারা কিন্তু আমাদের বাংলাদেশ বা ভারতবর্ষে এদের অভাব নাই শত শত কোটি কোটি তারা এরকম মনে করে যে আল্লাহর আকার আছে কিন্তু ওরা আবার আকারটা বলেও দিচ্ছে বলছে তাদের কোন আল্লাহকে দেখেছেন মত এখানে কিন্তু একটা আল্লাহর আকার আকৃতির ক্ষেত্রে একটা বিরাট আছে বদনাম আছে মুজাসিমা বলা হয় তার মাধ্যমে মুজাসিমা আকিদা প্রমাণ করে দিলাম বা আমরা এটা যেন কেউ মনে করেন এই ক্ষেত্রে এদেরকে আমরা কি বলবো এই মুজাসিমাটাকে আমরা কি বলতে পারি অবশ্যই আকিদা যারা পোষণ করে এদের সালাদাম এটা যেন এই মূর্তির জন্য তারা সম্পাদন করতেছে এটাই প্রমাণিত হবে এখানে আমি এটা যোগ করতে চাচ্ছিলাম যে তার গার চেয়ে আমি নিকটবর্তী থাকি দর্শক আপনাকে বিষয়টা বুঝতে হবে যেখানে আল্লাহ সাথে আছেন ওই জায়গায় আমরা ব্যাখ্যা দিয়েছি যে এখানে আল্লাহর শক্তি ক্ষমতা দৃষ্টি রয়েছে আল্লাহ বলছেন যখন আমি কোরআন পাঠ করব তখন আপনি তার অনুসরণ করুন অতপর তার ব্যাখ্যা আমি দিব কি আমর মধ্যে যেতে আসছে এক্ষেত্রে আল্লাহ কি কোরআন পাঠ করেন না তিনি হলেন যেহুতু আল্লাহ আলমিনের পক্ষ থেকে তেলট করছেন তাই আল্লাহর দিকে সম্বোধন করে আল্লাহ বলছেন ফাইদা কর্তুরানা যখন আমি কোরআন পড়ব তখন আপনি অনুসরণ করুন অনুরূপ ভাবে আল্লা রাবুল আলমিনের দিকে এটাকে সম্বোধন করা হয়েছে সুতরাং আপনি যেমন নিজে বলেন এটা আমি করেছি অথচ ওই জায়গায় কোনোদিন জাননি লেবার লেবার করেছে ওটা এটা আপনি নিজে থেকে বলেন অর্থাৎ কি আপনি নিজেকে কখনো করেছেন বা উপস্থিত ছিলেন ফসল হবে না আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে দান বন্ধ হয়ে গেছে তখন আল্লাহ বালিয়া আফসাদ আল্লাহর আব্বুল আলমিনের দানের হাত প্রশস্ত তাহলে অনুবাদে ত্রুটি করা যাবে না যেভাবে অনুবাদ আছে অতএব আমরা এটা বুঝতে পারলাম যে আমরা এই আকিদাটাকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে পোষণ করব ওই সমস্ত খোরাক অজুহাত বা এবং যুক্তির আলোকে নয় যেগুলো আমরা প্রমাণ করে দেখেছি আর যুক্তি দিয়ে ওগুলো বোকামি বোকামি আর কখনো ধর্ম চলে না তাহলে আমরা স্পষ্ট প্রমাণ সহকারে জানতে পারলাম যে নাই মর্মে বিভিন্ন যুক্তি উক্তি প্রদর্শন করে থাকে সেগুলো অতিবঠনক বা ওগুলোই অযৌক্তিক সুতরাং আসুন পবিত্র কোরআন এবং সুনার আলোকে আমরা আল্লাহ সুবাহনাহতালার আকার রয়েছে তবে সেটা কেমন আমরা জানি না আল্লাহ সুবাহার যেমন আকার থাকলে শোভনীয় হয় তেমনটি আছে আমরা পরকালে ইনশাল্লাহ জান্নাতে গিয়ে যখন দেখবো তখন বুঝতে পারবো তিনি কেমন আসুন সব ধরনের ভ্রান্ত ধারণার অপনোদন করে আমরা পবিত্র কোরআন ও সুন্না ভিত্তিক ধারণা বা আকিদা পোষণ করে মহান আমিন এলোকিক এবংকুম রহমতুল মোহাম্মদন রসুল্লাহ মোহাম্মদন রসুল্লা অর্জুর কে অন্তর রহমা কে অঞ্ল কো মিনক আপা অঞ্চল فيك পিনক রাজা আপনার সাথে থাকুন আপনার জাকাত দামের অর্থ পাঠাতে পারেন সাতচল্লিশ বি এক পাঁচ এক টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি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 बृहस्पतिवार सन्दा साठटाएं बांगलेशे और सन्ध्या साढ़े छर पीस टी बांगलाय